প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পিস টিভি বাংলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব ও এর ধারাবাহিক দশ তাওহীদের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা পূর্বে অবগত হয়েছি একজন মুসলিম তার ইমানের মূল বিষয়টি নামই হল তৌহিদ তার ইমান ও ইসলামের সর্বমূল সেটির নামই হচ্ছে তৌহিদ যে তাওহীদের মাধ্যমেই তার ইমান ইসলামের সব বিষয়গুলি সফল হতে পারে আর এ তৌহিদের অভাবেই তার ইমান ইসলামের সব বিষয়গুলি বিফল হতে পারে প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা কেতাব তৌহিদকে কেন্দ্র করেই সর্বশেষ দশটি আমরা শুনব যে দশটিতে ভিন্ন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইমান ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না সে তাওহিদ গ্রহণ করবে আর তাওহিদ মানেই হলো শাহজু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো তাওহিদের বাণী যার মাধ্যমে আল্লাহ সুবাহন ওয়াহেদানিয়কে সে স্বীকার করে তৌহদার রুবা আল্লাহ রবাহিন প্রতিপালনের ক্ষেত্রে তার তৌহিদকে স্বীকার করে ওল উলুহা এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহন তাল তৌহিদকে স্বীকার করে ওল আসমা ওয় সিফাত এবং আল্লাহ রব্লা আনামিনের সুন্দর নাম ও গোনাবলী বৈশিষ্ট্য এ ক্ষেত্রে তার তৌহিদকে স্বীকার করে মানুষের এভাবেই ইমান ইসলামের মাঝে প্রবেশ ঘটে আবার এ ইমান ইসলাম মানুষ পর্যায়ক্রমে ইসলামের সব বিষয়গুলি যত সে পালন করতে পারে তত তার মজবুত হয় এবং ভালো হয় আল্লাহ রাবুল আলমিনের তত সে প্রিয় হয় কিন্তু কতগুলি এমন কর্ম রয়েছে যে কর্মে লিপ্ত হলে মানুষের তৌহিদ এবং ইমান ইসলামের সব বিষয়গুলি সমূলে বাতিল হয়ে যায় অর্থাৎ তার ইসলামেই ইমানেই তার নষ্ট হয়ে যায় আসুন আজকের এই দর্শে আমরা সেই উল্লেখযোগ্য কয়েকটি বিষয় এমন একটু সংক্ষিপ্তভাবে জানব যেগুলি অপরাধে লিপ্ত হলে মানুষের ইমানই বাতিল হয়ে যায় সাধারণত ইসলাম অপরাধকে দুই ভাগে বিভক্ত করেছে প্রথমভাবে এক হলো কবিরা বড়ো অপরাধ বড় গুণা দ্বিতীয় হলো সকিরা ছোট অপরাধ ছোট গুণা ছোট গুণাগুলি বিভিন্ন এবাদতের মধ্য দিয়েই সেগুলি আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেন আর বড় অপরাধগুলি এগুলি আবার দুই ভাগে বিভক্ত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 তুমি শেরকে লিপ্ত হো না কারণ শের হলো সবচেয়ে মহান জোল মহান অন্যায় মহান অপরাধ আল্লাহ রসুল সাল্লাহাম তিনি হাদিসে বলছেন যখন জিজ্ঞাসা করলেন অন্য বর্ণনা এসেছে আকবার কোন অপরাধটি সবচেয়ে বড় সবচেয়ে কঠিন জঘন্যতম আল্লাহ রাসুল সালাম বললেন যে তুমি আল্লাহ সুবাহ সাথে এমন অংশী স্থাপন করবে সমকক্ষ সমপর্যায় তা কাউকে নির্ধারণ করে নেবা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার আল্লাহ সুবাহর সেই সমকক্ষ নির্ধারণ করে নেওয়া সেটি তিন দিক থেকে হতে পারে প্রথম হলো রুবিয়াত গোটা বিশ্বের খালেক মালেক প্রতিপালক পরিচালক হলেন একমাত্র আল্লাহ সুবাহান এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহানু তালার কোন মকলককে সমপর্যায় মনে করার শেখ হবে দ্বিতীয় হল ফিল উলুহিয়াওয়ালাহ এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহান সাথে কাউকে সমকক্ষ করা যেতে পারে সমগ্র আবাদতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহনতলা এ আবাদত যদি কোনো ব্যক্তি বস্তু বা দ্রব্যের বা কাছে সম্পাদন করা হয় সেজদা দেওয়া কোরবানি করা করা জাকাত দেওয়া হাজ করা দানসদকা আরো যত রকমের রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে শেষের কে একবার বড়সের কে লিপ্ত হবে তৃতীয় প্রকার আল্লাহ আসমা ওফা আল্লাহ সুবাহনতালার যে সমস্ত সুন্দর নাম ও গুণাবলি রয়েছে এগুলির ক্ষেত্রে কাউকে সমপর্যায় মনে করা যেমন গুণাবলীগুলির ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিন গায়েব জানেন তিনি ভবিষ্যতের জ্ঞান একমাত্র জানেন কাউকে গায়েব জানা কাউকে ভবিষ্যতের খবর দাতা। ইত্যাদি এ ধরনের বিশ্বাস কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ সেরকে আকবারে লিপ্ত হয়ে থাকে আর সেরকে আকবারে লিপ্ত হলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলামিন তার অপরাধগুলিকে কখনো ক্ষমা করেন না আল্লাহ বলেন ইন আল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকাবি ওয়া ইগফিরু মাউনা যালিকা লিমান ইশা সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন আল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকাবি কেউ যদি শিরক লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে অপরাধগুলোকে ক্ষমা করেন না ওয়া ইগফিরু মাউনা যালিকা লিমান ইশা এই বড় গুনাহ শিরকি বড় ঈশ্বর কে লিপ্ত হওয়ার কারণে মানুষের জান্নাত হারাম হয়ে যায় জাহান্ন নির্ধারিত হয়ে যায় ইহকাল ও পরকাল সকল শান্তি সকল সহযোগিতা বন্ধ হয়ে যায় আল্লাহ রবাহিন্তর নম্বর আয়ার যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে আল্লাহ রব্লা তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। এবং জাহান্নামকে অবধারিত করে দেবেন আর তাদের জন্য কোন রকমের সাহায্য সহযোগিতা থাকে বরং তার জীবনের সব থাকে তাহলে তাদের জীবনের যত রকমের আবাদত রয়েছে সবগুলি বাতিল হয়ে যায় প্রিয় দর্শক তাই সবচেয়ে প্রথম বড় যেটি যে কারণে মানুষের ইমান বাতিল হয়ে যায় সেটি হল শের কে येर के लिप्त हम क्यों कख शान चक्रांति जो लिप्त हो जाए जिन्हे ना जेने, ताके शाते शाते, एमन कोरे जे अवश्य साथे साथ एम भाव तौबा करते नतन कर जान जेटा तार जीवन आो सूचना हम इलाबीन तौबा कर लेकर भवें अवश्य से गुले क्षमा करबें ते अपराधगे लिप्त हम मानुष्ठ इसलमी बतिल हो जाए इमानी नष्ट हो जाए सेगल मध्य प्रथम हलो शेर द्वित विषय हल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 তার কাছে ডাকার জন্য কোনোজন হয় না যে মাধ্যম গুলির প্রয়োজন হয় আল্লাহর জীবনের আল্লাহ যুগে বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম তাকে আল্লাহ রব আলমিন বলে দিচ্ছেন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 समाज लोक देखे बुझाते हेदायत दिए थे चर्या छा जिन सौंदरता टीका रखते ठीक तेम इमानल परिचर्या छा ममिनो তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে আজ সন্ধ্যা ছটায় পাপ পুন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 कठिन करो ना सुब करू। निराश करो ना सही बुखारी प्रथम खंड इलम अस्या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 السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله, ورحمة الله وبركاته في رأي درشق برندو أمرا على تنكر شلم أمون بشيغولي جيغولي ما دمه منشري إيمان باطل هو يزعى شيغولي ربطم بشيغ أمرا بلام شير ديتيا بشيغولو أمون من جعل بينه و بين الله وصائد يدعوهم و يسألهم الشفاعة و يتوكل عليهم فقد كفر إجماعا جرع তার মাঝে এবং আল্লাহর মাঝে একটা মাধ্যম তৈরি করে নেয় সেই মাধ্যমের কাছে তারা আল্লাহকে বাদ দিয়ে মাধ্যমের কাছে দোয়া করে মাধ্যমের কাছে সুপারিশ চায় এবং মাধ্যমের উপরেই সে সব কিছু ভরসা করে থাকে প্রিয় দর্শক বৃন্দ আসলেই আল্লাহ সুবাহ তার কাছে ডাকার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যে মাধ্যমগুলির প্রয়োজন হয় আল্লাহর কাছে যাওয়ার জন্য সেগুলি হলো মানুষের জীবনের সৎ আমল কোনো ব্যক্তি নয় স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাম তাকেও নয় আল্লাহ রাব্বুল আলামিন الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগে बोलतेছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন اذا سألك عبادة عني فاني قريب اجيب دعوه الداعي اجادعاني যখন তোমাকে আমার ব্যাপারে কেউ জিজ্ঞাসা বাদ করে বলে দাও ফা ইন্নি গরীব আমি খুবই কাছে রয়েছে দূরে নয় উজিবু দাওয়াতাদ দাঈ اذا দাআনি কোন আহ্বান করে যখন আমাকে আহ্বান করে আমি তার ডাকে সুতরাং আল্লাহর কাছে যাওয়ার জন্য এরপরেও যদি কেউ কোনো মাধ্যম ধরে এবং সেই মাধ্যমের কাছে যদি সে দোয়া করে সেই মাধ্যমের কাছে যদি তার আবেদন নিবেদন সম্পাদন করে তার কাছে সাফাৎ চায় সুপারিশ চায় সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ এটি হল মুর্শ্রিকদের একটি কাজ মুর্শ্রিকরা বলতো আমরা এই প্রতিমাগুলির আবাদত এই জন্যই করছি যে তারা আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমের কাছে পৌঁছে দিবে প্রিয় দর্শক এর প্রতীয় বিষয় হলো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 আলা আল্লাহ মিহিফ কা চতুর্থ বিষয় হলো যে ব্যক্তি এই বিশ্বাস করে যে নবী যে হেদায়ত নিয়ে এসেছেন সেই হেদায়তের চেয়ে আমাদের যে হেদায়ত বা সেই বিধানের চেয়ে আমাদের যে বিধান সেটি উত্তম আমাদের বিধান বলতে আমাদের হেদায়ত বলতে হতে পারে কোনো দলীয় বা কোনো তরিকার হেদায়ত নিসের চেয়ে উত্তম অথবা হতে পারে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর নিয়ম বিধান নবিসামের নিয়ম বিধানের চেয়ে উত্তম ফলাই ইকবাল আকরিন ইমরান পঁচাশি নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন কখনো তার কাছ থেকে সেটি গ্রহণ করবেন না কবুল করবেন না অনুরূপ পঞ্চম বিষয়ে। ومن ابغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به فقد كفر الله الرسول صلى الله عليه وسلم جيবি ধন্যে এসেছেন কে যদি এটা পালন করে কিন্তু সে এটাকে খারাপ জানতেছে অপছন্দ করতেছে যদি সে পালন করে রাত দিন 24 ঘন্টা فقد كفر شي كافر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 সম্ভব নয় ষ বিষয় হলো কাফারা কোন ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেই হোক বা সন্নাকে হোক বা আল্লাহ সুবাহ আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে হোক বা কোরআন ও সন্ন্যার মধ্যে সেই হাদিসে যে সবের বর্ণনা হয়েছে সেই কোনো সবকে হোক বা শাস্তিকে নিয়ে কেন্দ্র করে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে থাকে তোমরা আল্লাহ আল্লাহর আয়াত এবং আল্লাহ রাসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো তোমরা আপত্তি করোনার কারণ তোমরা ইমানের পরে আবার কাফের হয়ে গেছো ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা তাল্য করা কোন মানুষ ইসলামের কোনো বিষয় পালনে দুর্বল হতে পারে কিন্তু ইসলামের বিষয়গুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এটি তার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কারণ সপ্তম বিষয় আর শেখের অমিন হো আসারফু আফু ফোরাফারা শেহের জাদু জাদুটা না এমন বিষয় কেউ যদি সেই জাদুতে লিপ্ত হয় যে ধরনের জাদু করা হোক না কেন দুই নম্বর আল্লাহ আলমিন দুজন পাঠালেন মানুষকে বিষয়ে সতর্ক করার জন্য তারা যার মাঝে জিনিসটিকে উপস্থাপন করতেন বলে দিতেন। দিতেনা আমরা একটি পরীক্ষা নিয়ে এসেছি অতএব তুমি কখনো বৃন্দ অতএব জাদু এটা একটি ভয়ঙ্কর জিনিস মানুষ হয়তো খয়তানির প্ররোচনায় অনেক সময় আক্রোশমূলক হয়ে করে ফেলে থাকে কিন্তু এটি একটি কুফরি কাজ যার মাধ্যমে মানুষ তার ইমান ইসলামকে বাতিল করে ফেলে অষ্টম বিষয়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 মুশ্রে কাফের তাদের সহযোগী কখনো হতে পারে না তাই যদি কেউ কখনো মুসলমানদের বিরুদ্ধে আলিম বলেন তোমাদের মধ্যে যারা তাদেরকে নেয়ের কে কখনো বিষয়টি অত্যন্ত সতর্কতার বিষয় আমি খুব বুজুর্গ খুব দিন দর যদি হয়ে যায় আর মুসলিম গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা শত্রুতা করে যারা বিদ্বেষী হয়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 আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলেন যেটি জীবনের সর্বমুহূর্তে পালন করে চলতে হবে আল্লাহ বলেন ও মাইয়্যাবজাগাইরিল ইসলামি দীনা ফালান ইয়ুক্ববলা মিনহু ওয়া হু ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম কে বাদ দিয়ে অন্য কিছুকে তার জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেবে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত কখনো তার সমস্ত বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে অন্তর্ভুক্ত হবে দশম বিষয় আল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 সার্বিক ভাবে যারা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সকল দর্শক ধন্যবাদ জ্ঞাপন করে সকলের জন্য কল্যাণ কামনা করে সকলের জন্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ রা আলামিন আমাদের সবারের জন্য কবুল করে নিন্তা আসসালাম МУЗЫКАЛЬНАЯ ЗАСТАВКА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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटा पापुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगलाय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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस पुन सम्प्रचार सकाल सार्लाशे इस